বাদ শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে পৃথিবী বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মুবারকবাদ আমরা ধারাবাহিকভাবে রমজান মুবারকের এই গৌরবময় প্রাপ্তি আর সফলতার ব্যাপারে পরস্পর আলোচনা করছিলাম যাতে করে আমাদের সিয়াম সাধনা আমাদের জান্নাতের নিশ্চিত ঠিকানায় পরিণত হয় আমাদের সিয়াম সাধনা আমাদের জন্য রহমত মাকে নিশ্চিত করে আমাদের সিয়াম সাধনা আমাদের সৌভাগ্যের নিশ্চয়তা করে আমাদের সিয়াম সাধনা সুভানতালার অতি নৈকত্য হাসিলের মাধ্যম হয় আমরা যাতে সিয়াম সাধনার মাধ্যমে সুহান আব্দে পরিণত হই আর মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লামের যত উম্মাত বা অনুসরণকারী ইত্তবাহারী হিসাবে নিজেদেরকে আবিষ্কার করতে পারে রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দিয়ে ধন্য করুন আমিন বন্ধুক বছর ঘুরে এগারোটি মাস অন্তর চন্দ্র বছরের একটি মাস হল রমজান রব্বুল আলমিন ওই পুরনো মাসে সিয়াম সাধনা আমাদের পরে ফরস করেন কিন্তু এই যে সিয়াম সাধনা এর থেকে কি শিক্ষা আমরা অর্জন করব খুব সহজভাবে সিয়ামের রোজার शिक्षा परस्पर आलोचना करते चाहिए जो बास्तव में रोजार शिक्षा अनुधव करते रोजार शिक्षा अनुधावन कर निजेके रोजार शिक्षा शिक्षित कर सफल प्रतिजोगित विजयी एवं अब्बास भान तला दरबार समर्पित मुस्लिम हिसे निजेद आविष्कार करते अल्लाह तौफिकदी अमीन তাই বন্ধু আজকে আমরা আলোচনা করব রোজা কি শিকায় আমাদেরকে খুব সহজভাবে আমাদের পরিচয় যদি আমরা জানি একজন আরেকজনকে প্রশ্ন করি আমাদের প্রত্যেকের পরিচয় ব্যক্তিগত পর্যায়ে অথবা সামাজিক পর্যায়ে যে যে অবস্থায় থাকি না কেন আমরা সকলে একমত হব যে আমাদের প্রত্যেকটি মানুষ তথা মানু আর দানব আমাদের প্রত্যেকের জীবনের দুইটি গুরুত্বপূর্ণ ধাপ তথা সমান দুই ভাগে আমরা ভাগ করতে পারি আমাদের প্রত্যেকের জীবনকে একটি একান্ত ব্যক্তিগত জীবন আরেকটি হলো সামাজিক জীবন সমাজবদ্ধ জীবন রাষ্ট্রীয় জীবন সুতরাং ব্যক্তিগত জীবন আর সমাজবদ্ধ জীবন জীবনের দুইটি ধাপ দুইটি ভাগ দুইটি অংশে রোজা আমাদেরকে কিছু শিক্ষা দেয় কিনা তা জানা উচিত আর যদি ব্যক্তিগত জীবনের উজার শিক্ষা সামাজিক জীবনের উজার শিক্ষা জীবনের এই দুইটি বৃহৎ ধাপে গুরুত্বপূর্ণ অধ্যায়। রমজান অল মুবারক কি শিক্ষা দেয় বুঝতে পারি তাহলে আমাদের রোজা হবে যথাযথ সিয়াম হবে এক শত বা সন্ন্যার অনুসরণে বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল আসমের নির্দেশিত বাস্তবতায় আর রব্বুল আলমিনের সন্তুষ্টিতে ধন্য তাই বন্ধু আসুন ব্যক্তিগত জীবনে সিয়াম থেকে রোজা থেকে কী শিক্ষা লাভ করি আমরা খুব সহজভাবে যদি বলি সিয়াম বা রোজা বা সাওম একজন মানুষের ব্যক্তিগত জীবনে তিনটি শিক্ষা দেয় খুব সহজভাবে বললে ব্যক্তিগত জীবনে রোজা একজন মানুষকে তিনটি শিক্ষা দেয় এক নাম্বার ব্যক্তিগত জীবনে রোজা একজন মানুষকে শিখায় যা কিছুই সামনে আসবে সে খাবে না কারণ রোজা মানেই শুভেসাদে থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া যাবে না খাদ্যকে নিষেধ করেছেন আব্বা শুভ তাই ব্যক্তিগত জীবনে রোজা একজন মানুষকে শিখায় খাবার আসলেই খাওয়া যাবে খাদ্যের অভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে বন্ধুগণ আজকের পৃথিবীর যারা ডাক্তার যারা গবেষক যারা চিকিৎসা শাস্ত্রের সবগুলো অধ্যায় নিয়ে আলোচনা করেন পর্য আলোচনা করেন তাদের অনেকেরই অভিমত একজন মানুষের জীবনে যত ব্যাধি যত অসুস্থতা যত রূপ এর এর অর্ধেকের বেশি কারো কারো মতে সিক্সটি পারসেন্ট শতকরা সাহিত্যির কারণ হলো কেবল খাদ্য কেবল খাদ্যের অভ্যাস শুধু তাই না আজকের পৃথিবীতে ডায়াবেটিক নামক এই জাতীয় রোগ অন্যতম বড় কারণ অত্যধিক খাদ্য গ্রহণ অথবা অপরিমিত খাদ্য রোজা শিখায় খাদ্যের অভ্যাসকে নিয়ন্ত্রণ করা ব্যক্তিগত জীবন একজন সাহেম একজন রোজাদার একজন রোজা পালনকারী ব্যক্তি খাদ্যের অভ্যাসকে নিয়ন্ত্রণ করবে ব্যক্তিগত জীবনে রোজার প্রথম শ্রেষ্ঠতম শিক্ষা ব্যক্তিগত জীবন শুধু তাই না খাদ্য গ্রহণ করতে গিয়ে শরীয়ত আমাদেরকে নির্দেশ দিয়েছে খাদ্য গ্রহণ করতে গিয়ে নিশ্চিত হতে হবে খাদ্যটি হালাল কিনা দুই নম্বর খাদ্যটি টাটকা কিনা বিশ্ব মানবতাকে খাদ্য গ্রহণের বিধান ঘোষণা করতে গিয়ে বলেছেন আয়ুহান্নাস ওহে বিশ্ব মানবতা কেবল ইমানদার দেখে বলে নী রব্বুল আলমীর বিশ্ব মানবতাকে বলেছেন আয়ুহান্নাস অহে বিশ্ব মানবতা কুলু বৈধ হতে গিয়ে আমাদের কাছে বৈধ হতে হবে দুই ভাবে একটি হলো সত্তাগত বৈধ আর এটি হল প্রক্রিয়াগত ভাবে বৈধ খাদ্য গ্রহণ করতে গিয়ে খাদ্যটা দেখতে হবে তা বৈধ কিনা আর এই বৈধতা প্রমাণ হতে হবে সত্যাগত ভাবে ঠিক তেমনি প্রক্রিয়াগত ভাবে সত্তাগতভাবে বৈধ মানে হলো অসভাল কিছু বিষয়কে সত্তাগতভাবে হারাম করেছেন যেমন অন্য কারো করা হয়েছে এমন আরো অনেকগুলো সত্তাগতভাবে যা হারাম তা টাচ করা যাবে না মদ হারাম টাস করা যাবে অপরদিকে হয়তোবা সত্যাগতভাবে বৈধ যেমন পোলাও বিরিয়ানি মরগ গরু হয়তো বৈধ কিন্তু তা ক্রয় করা হয়েছে হারাম টাকায় তা রান্না করা হয়েছে হারাম জিনিস দিয়ে অথবা তা দেয়া হচ্ছে কাউকে ঘুষ হিসেবে সুদ হিসেবে অবৈধ সুযোগ গ্রহণ করার জন্যে অতিরিক্ত মুনাফা হিসাবে এই প্রক্রিয়াগতভাবে অবৈধ হওয়ার কারণে সত্ত্বাগতভাবে বৈধ হলেও তা গ্রহণ করা যাবে না তাই खाद्याभ्यस नियंत्रण करते गए स्वयं एक जन रोजादार व्यक्तिगत जीवने अवश्य खाद्य ग्रहण करा बैध रोजादार के रोजा व्यक्तिगत जीवन शेखा खाद्यर अभ्यस के नियंत्रण करते खाद्य के यथाथा ग्रहण करते हालाला बैध खाद दुई नम्बर व्यक्तिगत जीवने रोजा शिखाय एक जो मानुष के तीकाए। तीकाए। पिपासा जत ही थकुक तृष्णा जो ही বৈধটা গ্রহণ করতে হবে রোজা ব্যক্তিগত জীবনে শেখায় একজন মানুষকে সে পান করবে অবশ্যই সুপেয় পানি সুমিষ্ট পানি বিশুদ্ধ পানি আর হা যা পান করবে তা হবে হালাল তা হবে বৈধ তা সত্তাগতভাবে বৈধ প্রক্রিয়াগতভাবে আদালস আলা স্বাভাবিকভাবেই এই পৃথিবীর ধারাবাহিকতা রক্ষা করার জন্যে মানববংশধ দ্বারার বিস্তার যথাযথ রাখার জন্যে পরিণত বয়সে একজন নরের সাথে আরেকজন নারীর একজন পুরুষের সাথে একজন মহিলার একজন বরের সাথে একজন কনের বিবাহের বন্ধনের ব্যবস্থা করে দিয়েছেন তার শরীয়তের অনুকূলে বৈবাহিক জীবনে স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক পালন করতে গিয়ে অবশ্যই তা হবে নিয়ন্ত্রিত অবশ্যই তা হবে সুপরিমিত পশুর মতো হিংস্র জানুয়ারের মতো তা হবে না রোজা ব্যক্তিগত জীবনে তা শেখায় আর তাই আমরা দেখতে পাই রোজা মানেই শোভে সাত থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত বিবাহিত জীবনে স্বামী স্ত্রী একত্রে থাকলো তারপরেও জৈবিক চাহিদা পূর্ণ করা নিষিদ্ধ তার মানে ট্রেনিং দেওয়ানো হচ্ছে সামনে প্যাচও তাই পশুর মতো উপগত হবে না অবশ্যই ভালোবাসা সৌহার্দ্য আর সম্পৃতি থাকবে নিয়ন্ত্রিত থাকবে আজকের পৃথিবীতে অসংখ্য মানব অসংখ্য বনিয়াদম ধ্বংস হয়ে যাচ্ছে কেবল অযাচিত যৌনতায় তথা যৌনতাকে সবার উপরে স্থান দেওয়ার কারণ বডি স্ট্রাকচার অনুযায়ী প্রথম দিয়েছেন মাথা মগজ তারপরে দৃষ্টি তারপরে নাক কর্ণ চিব্বাঠুট তারপরে বুক পেট তারপরে শরীরের নিম্নাঙ্গে দিয়েছেন কিন্তু যদি শরীরের নিম্নাঙ্গকে মাথার উপরে নিয়ে আসে এসে মানুষ থাকতে পারে না শুধু তাই না আমরা আলে মোলামা ইসলাম চর্চা যারা করি তারা নয় সাধারণ শিক্ষিত মানুষজনের বক্তব্য যে ব্যক্তি তার যৌবন নামক এই মহামূল্যবান সম্পদকে সংরক্ষণ করতে পারে না তার কিছুই নাই ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট যার চরিত্র নাই তার কিছুই নাই কিন্তু চরিত্র সংরক্ষণ করতে হলে নিজের যৌবনকে হেফাজত করার প্রশিক্ষণ দিতে হবে রোজা ব্যক্তিগত জীবনে শিক্ষায় তাই তো সুন্দর করে আদেশ করে বলেছেন যুবকেরা। তোমাদের মধ্যে যারা বিবাহ করতে পারো করো আর যদি না পারো তাহলে রোজা রাখো রোজা এ তা তোমাকে যৌবন হেফাজত করতে কন্ট্রোল করতে যৌবনের পাগলামিয়ার উম্মাদনায় নিজেকে সংরক্ষিত হতে সাহায্য করে বন্ধুগণ রোজার এই শিক্ষা নিয়ে আমরা আরো আচরণ করব ছোট্ট একটি বিরতির পর ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি ইস বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মা হে রমজানের মুবারকর निश्चय दासबी अनु আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বন্ধুগণ ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম রোজা ব্যক্তিগত জীবনে একজন মানুষকে কী শেখায় রোজা ব্যক্তিগত জীবনে দ্বিতীয় যে শিক্ষা দেয় তা আমরা আলোচনা করেছি চর্চা করার চেষ্টা করব আমল করার চেষ্টা করব। যাই পাবো তাই পার করব না অবশ্যই তা বৈধ অবশ্যই তা বিশুদ্ধ ব্যক্তিগত জীবনে রোজা যে তৃতীয় শিক্ষা দেয় তা হলো আল্লাহ সভান হতালা স্বাভাবিকভাবেই এই পৃথিবীর ধারাবাহিকতা রক্ষা করার জন্যে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 সে তো তার স্ত্রীর উপরে পশুর মতো উপগত হতে পারে না যে স্ত্রীর যা রাখলো সে তো স্বামীর উপর পশুর মতো হতে পারে না আর পশুর মতো এমন আচরণ করতে পারে না আজকের আমাদের সমাজে সভ্যতার ধারক বাহক যারা বলে দাবি করি তাদের অনেকের পরিবার অনেকের বিয়ে সী ধ্বংস হয়ে যাচ্ছে ভেঙ্গে যাচ্ছে পরিবার অগ্নিকুণ্ডে পরিণত হচ্ছে কেবল যৌন জীবনের অযাচিততা নিয়ন্ত্রণহীনতা বলাম সাধন আমাদের যৌবনকে দিয়ে। নিজের চরিত্রকে হেফাজত করার সুমহান শিক্ষায় রব্বুল আল সিয়াম থেকে রোজা থেকে এই তিনটি মৌলিক শিক্ষা ব্যক্তিগত জীবনে গ্রহণ করার তৌফিক সবাইকে দান করুন আমি বন্ধুক এবার যদি বলি আমরা একজন মানুষের জীবনে আমাদের প্রত্যেকের জীবনে ব্যক্তিগত জীবন যেমন রয়েছে সামাজিক জীবন রয়েছে সমাজবদ্ধ জীবন জীবনযাপনে রোজা কি কি শেখায় তাহলে বন্ধু সিয়াম সাধনাকারী রোজা পালনকারী রমজানুল মুবারকের ফরজ সিয়াম যে পালন করল ওই ব্যক্তি সে নারী হোক আর পুরুষ হোক বালক হোক আর বালিকা হোক যুবক হোক আর যুবতী হোক মানব হোক আর দানব হোক তাকে সৌম সিয়াম রোজা শিকায় সামাজিক জীবনে প্রথম শিক্ষা সে ক্ষুধার্থকে খাদ্য দেবে কারণ যদি আল্লাহ সফা হতলা রমজান মুবারকের একটি মাস আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু বাস্তব শিক্ষা গ্রহণের কারণে সিয়ামকে ফরজ না করতেন অর্থাৎ শুভেষাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য গ্রহণকে হারাম না করতেন তাহলে আমরা হয়তো অনেকেই জীবনে কখনো ক্ষুদার যন্ত্রণা বুঝতাম না হতে পারে যারা দরিদ্র যারা অসহায় তার প্রায় সব সময় ক্ষুধার্ত থাকে ক্ষুধার যা তাদের কাছে স্বাভাবিক ক্ষুধার যন্ত্রণায় পৃথিবী তাদের কাছে গদ্যময় পূর্ণিমার চাঁদকে ঝলছনমূর্টি মনে করে কবিতাও লিখতে পারে কিন্তু অনেক এমন থাকতে পারে যে জীবনে কখনো হয়তো ক্ষুধার যন্ত্রণা বুঝতো না দ্রব্য আরামিন রমজানুল মুবারকের একটি মাস রোজা রাখতে আদেশ করলেন আর রোজা মানেই হলো সব হেসা দেখতে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া যাবে না ঘরে খাবার আছে খাদ্য আর পানিও রয়েছে পেটে ক্ষুদাও রয়েছে রান্নাবান্নাও আছে ফ্রিজে আছে কিন্তু না খাওয়া যাবে তার মানে ক্ষুদার যন্ত্রণা অনুভব করো ক্ষুধার্তকে খাদ্য দাও অসহায়কে খাদ্য দাও আর তাই যে সমাজের মানুষরা রোজা রাখে সিয়াম সাধনা করে তাদের সমাজে অভাবী মানুষ থাকতে পারে না ক্ষুধার্ত মানুষ থাকতে পারে সিয়াম রোজা বা সৌম চার পেটে খাবার নাই তাকে খাদ্য পৌঁছে দিতে শিক্ষা দেয় সামাজিক জীবন কিন্তু বন্ধুগণ আমাদের সমাজে কি রয়েছে আমরা কি তা করছি অনেকে হয়তো বলবো সামাজিক জীবনে আমরা করব করলেও পারি নাও পারি কিন্তু না বন্ধু জানতে চাও ধর্মের দুর্বৈদ্য দুর্গ কি ঘর মুক্ত করে দাসত্ব মুক্ত করে দেয় দুই নম্বর খাদ্য। অসহায়কে খাদ্য দেয় করেছে। তুলে ধরেছেন জান্নাত এসেছা উত্তরে বলবে খাদ্য দিতাম খাদ্য দেওয়া চান্নাতে যাওয়ার কারণ জাহার নাম থেকে বাঁচার কারণ বন্ধুগণ তাই সামাজিক জীবনে রোজা একজন রোজাদারকে শেখায় শিয়াম পালনকারীকে শেখায় সে ক্ষোধার্ত মানুষকে বেছে বেছে খুঁজে খুঁজে খাদ্য দেবে অন্তত আমরা অনেকেই ভদ্রতার কারণে সভ্যতার কারণে নিজের যত খাদ্য নষ্ট করি তাও যদি একজন সহায়কে দিতাম অন্তত ক্ষুধার কারণে কেউ হয়তো কষ্ট পেতাম সুতরাং বন্ধুগণ ভাতালা রোজার সামাজিক শিক্ষা আমাদের জীবনে গ্রহণ করার তৌফিক দান করি প্রথমেই শিক্ষা ক্ষুধার্তকে খাদ্য দুই নাম্বার রোজা সামাজিক জীবনে শিখায় পিপাসার্থকে পানি পান করার সামাজিক জীবনে আপনি রোজা রাখেন রোজার সামাজিক এই শিক্ষাটা নিজের বাস্তব জীবনে প্রমাণ করুন শুধু তাই না একজন আরেকজনকে সপিয়ানের ব্যবস্থা করতে হবে রব্বুল আলমিন রোজার সামাজিক শিক্ষা আমাদের জীবনে দিয়ে ধন্য করেন আমি তিন নম্বর সামাজিক জীবনে রোজা শিখায় বয়স্ক প্রাপ্তবয়স্ক যুবক আর বিয়ের ব্যবস্থা করে দেন। অনেক সমাজ বিজ্ঞানীর বক্তব্য সমাজ সচেতন মানুষের বক্তব্য আজকেরই পৃথিবীতে আজকেরই সময়ে এসে দেশ জাতি আর গুত্রে আমরা বিবাহটাকে কঠিন করে ফেলেছি অথচ মোহাম্মদুর রসুল্লাহ সাত করেছেন সবচেয়ে মহান বিয়ে হলো ওটাই যা আনুষ্ঠানিকতায় সংক্ষিপ্ত কিন্তু দুর্ভাগ্য বিভিন্ন ধর্মের মত আর পথের অনুসরণ করতে করতে আমরা বিয়েকে কঠিন করে ফেলেছি বিয়ের সাথে ইয়ে সুক্ত করেছি বিয়ে আর ইয়ে আর টিএ এত কিছু যে বিয়েটা কঠিন হয়ে গিয়েছে অনেকে বিয়ে করতে পারছে না বিয়ের খরচ বহন করতে পারবে না তাই আর বিয়ে হওয়া অথবা না করার কারণে যুবক আর যুবতীর চরিত্রে ধ্বংস হচ্ছে শুধু তাই না জেনারেশন গ্যাপ হয়ে যাচ্ছে পৃথিবীর অনেক দেশ জেনারেশন গ্যাপ হয়েছে দাদা তার জীবদ্দশায় নাতি দেখে যেতে পারছে না গ্যাপ হয়ে যাচ্ছে রোজা সামাজিক জীবনে শেখায় যুবক আর যুবতী বিয়ের উপযুক্ত যারা তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দেয় কারণ বিবাহিত জীবনে রোজা রাখার কারণে জৈবিক চাহিদা পূর্ণ না করে এর যে যাতনা কষ্ট অনুভব করেছে ব্যক্তি রোজাদার তাই সে যে সারা জীবন ধরে কষ্ট করছে তার এই কষ্ট লাঘব করে দেবে ব্যবস্থা করে দেবে শুধু তাই না রোজাদার সামাজিক জীবনে যুবক আর যুবতীর ব্যবস্থা করে দিয়ে সমাজকে সুন্দর সমৃদ্ধ চরিত্র রক্ষা করার সুন্দর ঠিকানায় পরিণত করে দেবে হতে পারে দরিদ্র কোন যুবক দরিদ্র যুবতীর সাথে বিয়ের ব্যবস্থা করবেন একজন রুজাদার ব্যক্তি তার রোজার সামাজিক শিক্ষা হিসেবে আমরা অনেকেই বিবাহ দিতে গিয়ে দারিদ্রতাকে সামনে এনে বিবাহ আটকে দেইটা যারা চরিত্রবান নৈতিকতা সমৃদ্ধ তাদেরকে যদি তারা হয় দরিদ্র আল্লাহ নিজ গুণে তাদেরকে ধনী বানিয়ে দেবে সুতরাং বন্ধু রোজার সামাজিক শিক্ষা ক্ষুধার্থকে খাদ্য দেয়া কৃষ্ণার্থের জন্য সুপীয় পানির ব্যবস্থা করা আর যুবক আর যুবতীর বিয়ের ব্যবস্থা করে দেয়ুল আমাদের প্রত্যেককে সোম থেকে থেকে রোজা থেকে ব্যক্তিগত জীবনের শিক্ষাগুলো এবং সামাজিক জীবনের শিক্ষাগুলোকে বাস্তবে অনুধাবন করে প্রতিফলন ঘটানোর তৌফিক দিন আমিন রহমতোল্লা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 বাংলা মানবতা সমাধান প্রিয় দর্শক বৃন্দ আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ সুবাহ আশেষে ভালো আছেন আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে দর্শ গ্রহণ করব। বিষয়টি তাওহীদ সম্পর্কিত বিষয় একটি মূল্যবান গ্রন্থ কিতাব কিতাবত তাওহীদ এ বিষয়ে আমরা ধারাবাহিকভাবে একাধিক দর্শ গ্রহণ করব করবো তাওহীদকে জানা তাওহদকে ভালোভাবে বোঝা এবং তাওহীদ যেন আমরা মেনে চলতে পারি সে লক্ষ্যে প্রতিটি মমিন মুসলিমের একান্ত কর্তব্য তাকে তাওহীদ জানতে হবে তাও তাকে বুঝতে হবে ভালোভাবে এবং তাওহীদ তাকে ভালোভাবে শিখে সেটাকে জীবনে বাস্তবায়ন করতে হবে না হলে মানুষ আল্লাহ রব আলিন তাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সে উদ্দেশ্য সঠিকভাবে সম্পাদন করা কখনো সম্ভব হবে না প্রিয় বন্ধুরা এই কিতাব তাওহিদ আসলে এটি নতুন একটি কিতাব বা নতুন একটি বিষয় এমন নয় বরং এ কিতাব বা এ বিষয়ে পূর্বে আরো অনেক মহাদ্দ কেরাম অনেক প্রসিদ্ধ ইমামগণ তারাও এ বিষয়ে কিতাব সংকলন করেছেন যেমন আমরা সকলেই অবগত রয়েছি কুতুবি আসাহ বিবাদ ইমাম আল বুখারি রহম্লা কোরআনুল করিমের পরেই বিশুদ্ধতম গ্রন্থ যেটি সেটি হচ্ছে ইমাম বুখারি রহমল্লা এর সাহি হল বোখারি ইমাম বুখারি রহমা হুল্লা শাহি বুখারির যে সমস্ত পর্বগুলি নিয়ে এসেছেন সর্বশেষ যে অংশটুকু সেই অংশটুকুই হচ্ছে তাই আজকে নতুন এটি নয় বরং সেই ইমাম বুখারি রহমা হুল্লা তিনিও কিতাব উত্তাউ হিদ সংকলন করেছেন কোরআন ও হাদিসের আলোকে যেটি আমাদের সকলের জানা রয়েছে বিশেষ করে আলিম সমাজ এ বিষয়ে সকলে অবগত রয়েছে অনুরোধ আমরা আরো লক্ষ্য করলে